বাংলা মানবতা সমাধান পৃষ্ঠির সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে আপনাদের সম্মুখে অধিকার নিয়ে আলোচনা করব। অধিকার অত্যন্ত একটি মুখরচক শব্দ সাথে সাথে অত্যন্ত প্রয়োজনীয় শব্দ সাথে সাথে একটি সু প্রয়োগের শব্দ বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাম অধিকারের স্বীকৃতি দিয়েছে সারা বিশ্ব মানবতা অধিকার অধিকার নিয়ে আগের থেকে চিৎকার করেছে এখনও করে চলেছে আসলে এই অধিকার কোথার থেকে শুরু হবে কোন কোন বিষয়ের উপরে বিশেষভাবে প্রযোজ্য কতটুকু আর সীমা কতটুকু পাচ্ছি কতটুকু পাচ্ছি না তার এবার কারণ কি এই সকল বিভিন্ন বিষয় আমরা আপনার সামনে আলোচনা করার চেষ্টা পাবো ইনশা আল্লাহ অধিকার আল্লাহর অধিকার রয়েছে বান্দার অধিকার রয়েছে পিতা মাতার অধিকার রয়েছে সন্তানের অধিকার রয়েছে স্বামী স্ত্রীর অধিকার রয়েছে অসলিমদের অধিকার রয়েছে হিউম্যান রাইটস বা মানবিক অধিকার সারা বিশ্বে বহু ধরনের অধিকারের কথা রয়েছে মূল অধিকার থেকে যদি আমরা শুরু না করতে পারি তাহলে কোন অধিকারে বাস্তবায়ন হবার নয় সবচেয়ে বড় অধিকার হলো আল্লাহ যিনি স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন তার অধিকার সর্বপ্রথম যদি ক্ষুণ্ণ হয় তাহলে এই বাস্তবায়ন যথাযথ হবে না এটাই হলো বাস্তব কথা সত্যিকার কথা পরিচালনায় যথারীতি আমি ডক্টর মুসলিউদ্দিন আমার ডানে রয়েছেন শেখ আব্দ ইউসুফ আসসালাম আমার বামে সম্যক দিকে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল কেন আল্লা পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ পাক অধিকার রয়েছে আমাদের প্রতি অধিকার মানে দাবি আল্লাহ পাক দাবি রয়েছে আমাদের প্রতি এ ব্যাপারে বোখারি বর্ণিত হাদিস নবী সাল্লি সাল্লাম যাচ্ছিলেন এবং তার পিছনে জবাল রাজি আল্লাহ তালাহু বসা ছিলেন বসেন কুন্তু রাদিফানবী সাল আলি সাল্লামে রসুল্লাহ সাল্লামের পিছনে আমি বসা ছিলাম একই উঁটের উপর রসুল্লাহ আমাকে বললেন হে মাজ তুমি কি জানো আল্লাহর প্রতি বান্দার কি হক রয়েছে আর বান্দার প্রতি আল্লাহর কী হক রয়েছে ময়াজ রাজি আল্লাহ তালন বললেন আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন নবী সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহর প্রতি বান্দার হক হল যে বান্দা যদি শিরিক না করে তাহলে তাকে শাস্তি না দেওয়া আর বান্দার প্রতি আল্লাহর হক হল যে বান্দা যেন আল্লাহর এবাদত করে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে করা এবং আল্লাহ না করা এটা আল্লাহ করলেন তারপরে ধরা পৃষ্ঠ উপরে অনন্ত মহাশূন্য গগনের নীলিমা আকাশ এবং সূর্য চন্দ্র নক্ষত্র এই পৃথিবীর এই সবকিছু নিখিল বিশ্বের যা কিছু আমি দেখছি এগুলো সব আল্লাহআাল আগেই তৈরি করে রেখেছি আমরা অনেক পরে এসেছি এবং এগুলো সব আমরা পেয়েছি এবং কোরআনে আল্লাহ তালা এরশাদ করেন সাক্ষর আল্লাহ কুমল শাল কমারা দায়ীবেন যে চন্দ্র যে আবর্তন ঘুরছে এগুলো আমি তোমাদের কাজেই নিয়োজিত করে দিয়েছি সক্ষর আল্লাহ কুমল তোমাদের জন্য এই প্রবাহমান নদী প্রশ্রবণ ঝর্ণাধারা এগুলো সব তৈরি করেছে সব আল্লাহ মহান আমাদের জন্য তৈরি করেছেন ওই একটা কবিতা আছে গ্যাসপালা ফুলফল মেঘবায়ু মাঠ ও জল ঝর্ণা পাহাড় নদী সাগর গহল এ আলো জীবন মরণ ইলা কারাইয়া আজাবান কাইফা ইউসাল ইলাহু ওয়া মকাইফা ইজাহদুহু আল জাহিদু ওয়া ফি কুল্লি এত সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছেন তার অধিকার তার দরবার লুটিয়ে পড়া তার ইবাদত করা এটা তো প্রত্যেক বিবেকবান মানুষের বিবেকের এটা একটা অনুভূতি এবং কাজ এটা অবশ্যই আমাদের করতে হবে অনুগ্রহ করে আমাদেরকে করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মা খাল জিন্ন ইনসা ইন যা আমি জিন এবং ইনসানকে আমার ইবাহতের জন্যই আমি সৃষ্টি করেছি আমি তাদের থেকে কোন রিজিক চাই না আমার তারা সহযোগিতা করবে মা উর আমার হরিদয়োগাবে আমার কোন সাহায্য করবে এগুলো উদ্দেশ্য নয় উদ্দেশ্য তারা আমার এবং আমার জাল্লার তোমরা খাও এই পৃথিবীর সমস্ত উপভোগ করো এবং আমার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করো আমার দরবারে কৃতজ্ঞ বান্ধা হও মায়া ফাল আজ তোমাদেরকে আজব দিয়ে আল্লাহ পাবেন এরকম কোনো অবস্থা আল্লাহ নেই বরং তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে ইমান আনবে আল্লাহ পাক তোমাদেরকে পৃথিবীতে যা দিয়েছেন তার চেয়েও অনেক বেশি যা অচিন্তনীয় ভাবনীয় সেই মহা আল্লা যে কত আয়াত কত নিদর্শন রয়েছে তার উপর দিয়ে তারা চলে ফিরে দেখে তারপরে তারা সেটাকে প্রত্যাখ্যান করে করে চলে যায় অন্যদিকে আয়াতের থেকে কথা বলতেন এবং আপনাকে নবী করিম সাল্লাসাল্লাম যখনই কোনো মানুষকে মুসলমান করেছেন তখনই ওই মানুষকে প্রথমে একটা বাক্য বলতে হয়েছে সেটা হচ্ছে আল্লাহ আশাহাদ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ বেদিতে কোনো মাহবুদ নেই আসলে এই বাক্যটা আরবি ভাষা যারা বুঝে তারাই বেশি বুঝত যারা আরবি ভাষা বুঝে না তারা এর মান পরিধি তত বুঝতে চায় না হয়তো চেষ্টা করলে বুঝবে মূলত এ বাক্যের অর্থ তিনি যখন ইসলাম প্রচার করেছিলেন প্রথমে তখন তারাই মূলত বুঝেছিল এজন্যই তারা তাকে মেনে নেয়নি উনি যখন বললেন যে এতগুলি মাহবুদ চলবে না মাহবুদ হতে হবে একজন তাহলে তারা এটা বুঝেছিল লাইলাহিল্লার সারমরম হলো এটা। এক তার অনেক যেমন আল্লাহ জায়গাতে বলেন যে অতিলকাল আমলে অসংখ্য নিদর্শন আমি পেশ করেছি এই নিদর্শনগুলি পেশ করেই তিনি বলতে চাচ্ছেন যে আমি সৃষ্টিকর্তা এবাদতের হকদার আমি আল্লাহ আল্লাহতালা বলছেন যে আমি মানুষ এবং জিনকে একমাত্র এবাদতের জন্য সৃষ্টি করেছি মানুষকে এ কথা বলার পরে আল্লাহ আল্লাহতালা অনেক নিদর্শন দিয়েছেন যাতে করে মানুষ ওই সব নিদর্শন দেখে আল্লাহকে চিনে তার এবাদত করতে পারে এবং তাদের জন্য এবাদত করা সহজ হয় অবশ্যই প্রত্যেকটা নিদর্শনই প্রমাণ করে যে আল্লাহ করতে হবে কোনো নিদর্শন কে জন্ম দিল কিভাবে চলে গেল এসব নিদর্শনকে প্রমাণ করেই আল্লাহ তালা বলছেন অতিল ফাল অনেক দৃষ্টান্তেক নেওয়ার সময় হলো সারা বিশ্বের পৃষ্ঠতা আমি মোহাম্মদ আপনারা দেখছেন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 যে সবচেয়ে বড় হক হলো তার এবাদত করতে পারে সেরেক ছাড়া সেরেকের ব্যাপারে আমার পরে যাবে এবাদতটা কি এবাদত হলো আর এবং আল্লাপন করা আল্লাহ এবাদত করা এবারতের যেটা পারিভাষিক অর্থ সেটা হলো এই যে আপনি বলতে থাকেন তবে আমি মধ্যে আপনার কথা একটু যোগ করি যে রাসুল সাল্লাম বলছেন যে বাঁচার তিনটা পথ তার একটা পথ হচ্ছে আল্লাহকে ভয় করা প্রকাশ্যে এবং গোপনে গোপন এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করাই হচ্ছে মূলত এবাদত আপনার ওই কথার ধন্যবাদ উত্তম সংযোধনের জন্য এরপরে আসলো যে এবাদতটা আমরা কেন করব আল্লাহর হক এখানে দ্বিতীয় অর্থ হলো জিন্না আল ইন্সা ইল্লাবুদিন আই লিওয় এবাদতের সার সংক্ষেপ কথা হলো যে আল্লাহর একত্ববাদ প্রকাশ করা এখানে আল্লাহ যে রব আর রবের যে এবাদত করতে হবে তাওহিদে রুবুবিয়াত এবং তাওহিদে উলুহিয়াত এখানে একটা হলো দালালাতে তাজাম্মণি আর আর একটা হলো দালালাতে এলতেজামি যেটা তাওহিদের বাবে বিষয়টা আসতেছে সেটা হলো দালালতে এলতেজামি হল আল্লাহকে যদি আমি রব বলে মেনে নিলাম আর আল্লাহর যদি আমি তাহলে আল্লাহ বল সাধু বাবার দেখা হয়েছিল এক জায়গায় অর্থাৎ চূড়ান্ত ভাবান্ত বিনয় এবং চূড়ান্ত ভাবে ভেঙ্গা বিনয় প্রকাশের যে চূড়ান্ত ভাব সেটা একমাত্র আল্লোজনী করতে হবে এর উপর তিনি বলছিলেন যে একবার আমি ট্রেনে হঠাৎ করে এক সাধু বাবা কপালে চন্দনের ফোটা গলায় মালা হাতে চিমটা গায়ে গেরুয়া বসন করছে। আমি জিজ্ঞাসা করলাম গিয়ে যাচ্ছে সাধু বাবা সবচেয়ে উপরে কে উঁচুকে আছে উনি অত্যন্ত ভাব গম্ভীরজের সাথে দুই চক্ষু উপরে তুলে তর্জনী অঙ্গল উপরের দিকে তুলে ধীর স্থির হয়ে বললেন উনি তারপর আমি জিজ্ঞাসা করলাম যে মানুষের সবচেয়ে বিনয় প্রকাশের এবং জায়গায় মাটিতে ঠেকে দেওয়া তাহলে প্রণিপাত করা আচ্ছা তাহলে প্রশ্ন হলো সবার উপরে হলেন তিনি আর মানুষের সবচেয়ে বিনয়ের ভাব প্রকাশের এই হলো ভাব হলো মাটিতে মাথা লাগানো সেটা তাহলে আপনি নিলেন কেন তাহলে উনি কি আপনি না আপনি উনি বললেন যে অর বাচেন কথাকার উনি আমি আমি উনি হলেন ভগবান আমি হলাম সাধু যে ওনারটা আপনি নিলেন কেন তখন উনি বললেন যে আর বাচিন এটা আমি নিয়েছি নাকি আমি শুধু ওনার পর্যন্ত পৌঁছিয়ে দিলাম মাত্র তাহলে সাধু বাবু আরেকটা প্রশ্ন করতে পারি যে আপনার উনি যে ভগবান তিনি আপনার সাথে বেশি শক্তিশালী আপনার চেয়ে দুর্বল কেন আমার চেয়ে বেশি শক্তিশালী শক্তিশালী হলে উনি আপনার মাধ্যমে প্রথম সাধু আল্লাহ সাধু আল্লাহ আব্দু হয়েছিল প্রথম যেটা আমাদের বহে প্রকাশ করবে সেটা আলোচনা আমরা করব সেটাও মহান রব আলীন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা নামাজের মাধ্যমে আমার ইবাদত করোসলাহিম নির্দেশ দিয়েছেন যে নামাজের মাধ্যমে এবার পূর্ণাঙ্গ রূপ এবং এবারতের আল্লাহর দরবারে নিজেকে পেশ করার চূড়ান্ত রূপ এবং পরাকাষ্ঠা প্রদর্শন করা হয় এবং কিভাবে সেই নামাজ আমরা সেটা রসুলের কারিম সাল্লাকে বিস্তারিত ভাবে তারপরে ইয়াকান্তা ফাতে নামাজের ভিতরে পড়াটাকে অবশ্য কর্তব্য করা হয়েছে বিফাতে কিতাব এর ভিতরে এই তাৎপর্যই তখন আমি আরেকটু নিচে হয়ে গেলাম রুকুতে যখন আরো বিনয়ের ভাব আমার চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেলাম তখন আমার মাথাটা মাটির সাথে ঠেকে দিলাম এটাই হাদিসে মানুষ যখন সেইদা যায় তখন আল্লাহ পাকে নিকটতম অবস্থানে পৌঁছার একটা অপূর্ব সুযোগ কারণ আল্লাপাক অবস্থায় বান্দাকে বেশি ভালো কারণ বান্দাও নিজেকে একেবারে আল্লাহর দরবারে চূড়ান্ত ভাবে পেশ করে দিচ্ছে যে আর এবাদতের মাধ্যম অনেক আছে তার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সলাত আর সলাতের সবচেয়ে আল্লাহকে মেনে নেওয়ার স্থান হচ্ছে মানুষ সবচেয়ে বেশি আল্লাহর নিকটে হয় এ কারণে আল্লাহর নবী বলছেন যে তোমরা দোয়া কবুল করবেন আমাদের সামনে আমরা আর কি ফরজগুলো হলো সবচেয়ে বড় আবাদত আসবে তারপরে তিনটা বাকি থাকলো ছাড়া কোনো মানুষের হতে পারে আমরা পরীক্ষা দেয়নি সে এক্সট্রা সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট এ পরীক্ষা দেয় পাশ করলে তো তার পাশের কোনো মূল্য নেই কাজেই যার নেই তার ডিউটি আবার আর যারা সর্বপ্রথম এবং সেই জন্যই আমার কে আমাকে জিজ্ঞাসিত হতে হবে এছাড়া কোন পথ আমাদের তাহলে আমরা পেলাম যে হক আল্লাহর হক তারপ্রথম তিনি এক এবং একক সাক্ষ্য দেওয়া তার তার তারা তারপরে তিনি বললেন মুসলিম দিন বলতে পরস্পর কল্যাণ কামনা করা তারপর আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর কল্যাণ কামনা করা তো মানুষ আল্লাহর কল্যাণ কামনা কি করতে পারে মানুষের পক্ষ থেকে থেকে থেকে আল্লাহর কামনা করা। এটাই যে তাকে তাহলে সম্মানিত সারা বিশ্বের পৃথিবী দর্শক শ্রোতা আল্লাহর হক সর্বপ্রথম স্রষ্ট হক যিনি আপনাকে সৃষ্টি করেছেন সামান্য দান খরাব করে সামান্য একটু চাকরি পান কারো সামান্য একটু আশ্রয় দেয় আপনাকে মানুষ আপনার ঘরে থাকার জন্য যে আল্লা জাহান্ন ফেসলা তাকে আপনি কয়বার ডাকেন বিনয়ের সাথে তার জন্য আপনি কয়বার ইবাদত করেন আল্লাহর জন্য মাত্র পাঁচবার এবাদত মাত্র এক মাস শ্রম মাত্র সামান্য কিছু জাকাত আল্লাহ দেওয়া মাল থেকে আপনার স্তম্ভ এইটুকু করতে পারেন না মানুষের জন্য আমরা যথেষ্ট সতর্ক থাকব আমরা সেরেক করব না তবে কায়ে থাকবো প্রথম খরচ গুলা মনের তার বিবেচনার তারনায় ইনশাল পালন করবো শরীয়তে যেভাবে আছে সেইভাবে নিজে বানায় কিন্তু আন্দাজে ফান্দা আল্লাহরীর সারা বিশ্বের দর্শক ও শ্রোতা আমরা আল্লাহর হক নিয়ে আলোচনা করলাম পরবর্তী আরো অন্যান্য গুরুত্বপূর্ণ হক এবং অধিকার নিয়ে আলোচনা করব। সেই আশা মনে রেখে অস্কির মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আলহামদুলিল রবিন আসসালামুকুম্বর ববরকত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 थ्री जीरो জিরো টু ফোর নাইন টু পাউন্ড নাম্বার জিরো ডবল ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি ডট মানবতার সমাধান